বাদ আজ যে বিষয়টি সম্পর্কে শুরু করা হবে তা হল বিদাতের সংজ্ঞা ও বিধান বিদাত সম্পর্কে উদাসীনতা এবং বাড়াবাড়ির কারণে যে সকল জটিলতা ও অস্পষ্টতা সৃষ্টি হয়েছে তা দূর করার জন্য সর্বাগ্রে যে বিষয়টি জরুরি তা হল বিদাত শব্দের সঠিক অর্থ নির্ণয় করা এ বিষয়টি সমাধান করা গেলে সকল বিতর্ক নিরসন হবে ইনশাআল্লাহ প্রথমেই আমরা বিদাত শব্দটির প্রচলিত অর্থ নিয়ে কথা বলবো। আমরা দেখবো বর্তমানে যারা বিদাত সম্পর্কে আলোচনা করেন তারা বিদাত বলতে কি বোঝেন এরপর বিদাতের প্রচলিত অর্থের মধ্যে যেসব অসঙ্গতি আছে তা চিহ্নিত করার চেষ্টা করব পরিশেষে বিদাত শব্দটির সঠিক অর্থ নির্ণয় করার মাধ্যমে আমাদের এই অধ্যায়ের আলোচনা শেষ হবে আর আল্লাহ দাতা বর্তমান সময়ে যারা বিদাত নিয়ে আলোচনা বা লেখালেখি করেন বিদাতের সংজ্ঞায় তারা বলেন বিদআত হলো দিনের মধ্যে এমন কোন বিষয় নতুন সৃষ্টি করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে کرام করেননি বা করতে বলেননি। সহয়াক বিন বাজ রাহিমুল্লাহ বলেন, ফামালাম ইয়াফআলুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ওয়ালা আসহাবুহু ওয়ালাম ইয়াদুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইয়ুরশিদ ইলাইহি বাল আহদাসা হুন্নাসু ওয়া ادখালাহু ফি দ্বিনিল্লাহি ফাহুয়া বিদআত। যা কিছু রসুল্লাহ সাল্লাম এবং তার সাহাবাহাম করেননি রসুলাম সে ব্যাপারে নির্দেশও দেননি বরং মানুষ সেটা সৃষ্টি করেছে তাই বিদাত ফাতোয়া নূর আলাদে সালিহ আল মুজিদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের বাণী যে কেউ এমন কোন আমল করে যে বিষয়ে আমার নির্দেশ নেই তা প্রত্যাখ্যাত এটা উল্লেখ করে বলেন এর মাধ্যমে বোঝা যায় রসুল থেকে কথা বা কাজের মাধ্যমে প্রমাণিত নয় এবং সাহাবে ইকরাম যে কাজ করেননি অথচ ভালো কাজে তারাই ছিলেন অগ্রগামী ও সর্বাপেক্ষা বেশি আগ্রহী ওই কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করা নিকৃষ্টবিদাত অন্যান্য সালাফি ওলামেকরাম অনুরূপ ফতোয়া প্রদান করেছে সাধারণ মানুষের মধ্যে বিদাতের এই সংজ্ঞাটির ব্যাপক প্রচার প্রসার রয়েছে কাউকে কোন কাজ করতে দেখলেই মানুষ এখন প্রশ্ন করে এটা কি রসুলের যুগে ছিল সাহাবেকরাম কি এটা করেছেন রসুল্লাহ সাল্লাম ও সাহাব একরাম যা করেননি তা করা বিদাৎ এই মূলনীতির উপর নির্ভর করে এমন অনেক কাজকে বিদাত হিসেবে আখ্যায়িত করে নিন্দা করা হয় যা নিজ কানে না শুনলে বিশ্বাস করা যায় না উদাহরণস্বরূপ একদল লোক বলছে পবিত্র কোরআনে চুম্বন করা বিদা আত যেহেতু রসুল্লাহ সাল্লা বা সাহবাইকরাম থেকে এর স্বপক্ষে কোন প্রমাণ পাওয়া যায় না পবিত্র কোরআন কিভাবে তাফসির করা উচিত নামক একটি কিতাবে শাহেখ আলবানি এ কথা বলেছেন ইমাম সাতবি আল ইতিসামে জুমার খুদ্ খোলাফাইয়ের রাশেদার জন্য দোয়া প্রার্থনা করা বিদা বলে আখ্যায়িত করেছেন যেহেতু সাহাবাইকরামের যুগে এটা প্রচলন ছিল না এরই ধারাবাহিকতায় কেউ কেউ কোরআন শরীফ বলা বিদাত বলছেন যেহেতু কোরআন হাজিসের কোথাও কোরআন শরীফ বলা হয়নি বরং কোরআন কারিম বা কোরআন মাজিদ বলা হয়েছে একইভাবে ঈদ উল আজহা বা ঈদ ফিতরে ঈদ মুবারক বলাও বিদাত কোথাও আল্লাহ ও মোহাম্মদ পাশাপাশি লেখা বিদাত শুধু আল্লাহ লেখাও বিদাত এক কথায় দিনই কোনো কাজ করলেই সেটা কোন না কোন দিক থেকে বিদাত হয়ে যাবে অথবা বিদাত থেকে বাসার একটা সহজ উপায় হল যতদূর সম্ভব দিনই কাজ থেকে বিরত থাকা এবং গান বাজনা ও নাসা নাচানাসিতে মনোনিবেশ করা এই ধরনের গোলযোগী স্পষ্ট প্রমাণ করে যে উপরোক্ত সংজ্ঞাটিতে কোন গোলমাল রয়েছে এখন আমরা সেই সেই গোলমালটি খুঁজে বের করার চেষ্টা করব ইনশাল প্রথমেই আমরা সংজ্ঞাটির মূল ভাবের প্রতি দৃষ্টি নিবদ্ধ করব সংজ্ঞাটিতে বলা হচ্ছে আল্লাহর দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা যা রসুল্লাহ সাল্লাম বা তার সাহাবাহকরাম করেননি চিন্তা করলে দেখা যাবে সংজ্ঞাটির দুটি স্থানে অস্পষ্টতা রয়েছে এখানে বলা হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ করানো বিধাত। নতুন কিছু বলতে বোঝানো হচ্ছে আল্লাহ রসুল বা তার সাহাবারা করেননি এমন কিছু দিনের মধ্যে কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে দিনের বাইরে নতুন কিছু করাতে কোনো দোষ নেই এখন এই সংজ্ঞাটির উপর বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয় নিচের আলোচনাতে আমরা সেসব প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল দিনের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ করানো বলতে কি বোঝায়। এ সম্পর্কে আমাদের প্রথম প্রশ্ন দিন বলতে আমরা কি বুঝব এবং দিনের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ করানো বলতে কি বোঝায় এ বিষয়টি সুস্পষ্টভাবে অনুধাবন করা অত্যধিক গুরুত্ববহ যেহেতু সংজ্ঞায় বলা হচ্ছে দিনের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ করানো বিদাত এর অর্থ দিনের বাইরে নতুন কিছু অনুপ্রবেশ করানো হলে সেটা বিদাত হবে না এ কথাটি অবশ্য যথার্থ যেহেতু রসুল্লা সাল্লাম নিজেই বলেছেন মান আহাদা সাফি আমরিনা হাজা মা লাই সামিন হুফা যে কেউ আমাদের দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে তবে তা পরিত্যক্ত হবে সহিবুখারি ও মুসলিম সুতরাং দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা হলে তা বিদাত একতা সঠিক দিনের বাইরে নতুন কিছু সৃষ্টি করা বিদাত নয়াববেন এটা কোন জটিল প্রশ্ন হল তারা খুব সহজভাবে বলেন দিনের মধ্যে বলতে বোঝায় সবাবের উদ্দেশ্যে কিছু করা যেমন পাঁচ অক্টো পর মনাজাত করা ঈদ এ পালন করা ইত্যাদি समस्या नहीं उत्तर स्पष्ट मन हो बार मोट तेम नये कथार मध्यम प्रमाणित है दिन सम्पर्क केवल स्वबाबे जाते दिन सम्पर्क नहीं मद हराम दाड़ी पानी पाना माक्रो हवा बस ट्रक ट्रेन और प्लाने भ्रमण कर बैध हवा एग्लो की दिन विधि विधान नय আমি তো রসুল প্রেরণ করি মাত্র সুসংবাদ প্রদান করা ও ভীতি প্রদর্শনের জন্য সুসংবাদ প্রদান করা অর্থ কোনটি সবাবের কাজ অর্থাৎ কি করলে জান্নাত পাওয়া যাবে সেটা বর্ণনা করা আর ভীতি প্রদর্শন করা অর্থ কোনটি পাপের কাজ তথা কি করলে জাহান নামে যেতে হবে তা বর্ণনা পাপের কাজ কোনটি সেটি বর্ণনা করাও রসুলের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ সেটিও দিনের অংশ অন্য আয়াতে এসেছে তিনি অর্থাৎ রসুল তোমাদের উপর উত্তম জিনিসগুলোকে হালাল করেন আর নিকৃষ্ট জিনিসগুলোকে হারাম করেন সুরা আরাফ একশো নম্বর আয়াত हाल जिन के मुबाहष रुटी खावा भात खावा क्या भ्रमण करा इत्यादि आयाते देखा जा राम पशाशी हालाल मुबाह तथा बैध जिनगुलर्णना कराओ रसुल्लामेर दिन ही दायित्व मध्य अंतर्भुक्त सूतरा बस ट्रक प्लान ट्रेन इत्यादि विषय दिन मध्य अंतर्भुक्त नयन मंतब जा दिन बोलते कि बोझाय से আদের নিকট আমাদের প্রথম পশ্ন, যদি এসব বিষয়ে দিনের বিধিবিধানের মধ্যে অন্তর্ভুক্ত নায় হবে, তবে এগুলো যে বৈধ সেটা কি হবে গেল। দিনের বিধান ছাড়াই কেবল মঙ্গড়া সিদ্ধান্তের উপর ভিত্তি করে কি তারা এগুলোকে হালালবা বৈধ বলে থাকেন। অতস আল্লাহ সুবাহা আমা আতালা সুই স্পষ্টভাবে বলে দিয়েছেন। ওলা তাকুল উলিমাতা সিফু আলসিনা তো কুমল কাজীবা, হাজা হালা হারাম লিতাফস্তারু আল্লহ হিল কাজবা এন আল্লাজিনা আফতারু আল্লাহ তোমরা নিজেদের খেয়াল খুশি মতো বলো না এটা হালাল আর এটা হারাম এতে আল্লাহর উপর মিথ্যারোপ করা হয় আর যারা আল্লাহর উপর মিথ্যারোপ করে তারা কখনো সফল হবে না সুরা নাহাল একশো ষোলো নম্বর অ্যাট নিজের খেয়াল খুশি মতো কোন বিষয়কে যেমন হারাম বলা যায় না একইভাবে সেটাকে হালাল বা বৈধও বলা যায় না কোনো বিষয়কে কেবল তখন হালাল বলা যাবে যখন দিনের মূলনীতির আলোকে তা হালাল প্রমাণিত হবে বাস ট্র্যাক ইত্যাদি যানবাহন ব্যবহার করা বা কম্পিউটার ইন্টারনেট ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করা সাধারণভাবে শরীয়তের দৃষ্টিতে বৈধ যেহেতু রসুল্লাহ সাল্লা ইসলামের কর্মপন্থা ছিল প্রযুক্তি ব্যবহার করা তিনি যুদ্ধবিগ্রহ ও দৈনন্দিন জীবনে তার যুগে বিদ্যমান সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন খন্দকের যুদ্ধে সালমান ফার্সিরাজি আল্লাহ তালুয়ের পরামর্শে গর্ত খননের মতো নতুন কৌশল অবলম্বন করে ক্রাইশদের তাক লাগিয়ে দিয়েছেন যারা মানুষের পা দেখে বংশ সম্পর্ক নির্ণয় করতে পারত তাদের উৎসাহ জুগিয়েছেন মানুষকে আল্লাহর ভরসা করতে বলেছেন তবে নিজেদের হাত গুটিয়ে রাখার অনুমতি দেননি বরং নিজেদের মেধা ও পরিশ্রমকে যথাসাধ্য ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন উট বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করো করমিজি তার ওফাতের পর মুসলিমরা জাহাজ তৈরি করে সমুদ্র পার হয়ে কাফিরদের উপর আক্রমণ করবে স্বপ্নযোগে এটা জানতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের প্রশংসা করেছেন রসুল আকরাম সাল্লাহ এই কর্মপন্থার উপর ভিত্তি করে যে মূল প্রতিষ্ঠিত হয় তার উপর নির্ভর করেই আমরা বর্তমান নতুন সৃষ্ট যানবাহন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা বৈধ বলছি নিজেদের মন সিদ্ধান্তের অনুযায়ী নয় इस विषय रसुल्लाहर भिन्न हतो तब नर्जन करते हैं तब करते विपरीत है तब बर्जन करते उदाहरण स्वरूप विवाह छाड़ा जरा सन्ारण करते चाय स्वीर अक्षमतार कारण सन्तान हाथ एक दम्पत्ति जो जेको मूल्य सन्तान ग्रहण करते चाय तब बर्तमान নিষিদ্ধ বলেছেন প্রশ্ন হল এ বিষয়টিকে তারা কেন নিষিদ্ধ বলেছেন এটা কি তাদের মন গড়া সিদ্ধান্ত নাকি শরীয়তে এর কোন মূলনীতি রয়েছে সত্য কথা হল শরীয়তের মূলনীতির আলোকেই এটা নিষিদ্ধ প্রমাণিত হয়েছে অর্থাৎ যা কিছুর ফলে মানুষ জেনার দিকে আকৃষ্ট হয় তথা যা কিছু মানুষকে জিনার দিকে টেনে নিয়ে যায় সেগুলোকে ইসলাম জিনা হিসেবে নামকরণ করেছে এবং নিষিদ্ধ ঘোষণা করেছে একইভাবে জিনার ফলাফলে যা কিছু সৃষ্টি হয় তথা বীর্যপাত ও সন্তান গ্রহণ ইত্যাদি বিষয়েও ইসলামে নিষিদ্ধ ঘোষিত হবে এছাড়া রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন মানকানু বি আখরি ফলাহ ইয়সি মা আহ গাই বর্ণনা করেছেন এবং হাসান বলেছেন তিনি আরো বলেছেন ওলা আমল আলাহা ইমদাহ ইম লাউন আলীর রুজুলি ইজাস আলেমরা এই হাদিসের উপর নির্ভর করে বলেছেন যখন কোনো ব্যক্তি এমন কোনও দাসী ক্রয় করে যার পেটে অন্যের সন্তান রয়েছে ওই সন্তান প্রসব করার আগ পর্যন্ত ওই দাসীর সাথে সহবাস করা তার জন্য বৈধ হবে না লক্ষণীয় বিষয় হলো যে মহিলার সাথে সহবাস করা বৈধ তার গর্ভে অন্যের সন্তান থাকার কারণে সেই সন্তানের সম্মান রক্ষার্থে ওই মহিলার গর্ভে নিজের বীর্য নিক্ষেপ করতে নিষেধ করা হয়েছে তাহলে অন্যের স্ত্রীর গর্ভে কারও বীর্য নিক্ষেপ করা কিভাবে বৈধ হতে পারে এ বিষয়ে সর্বাপেক্ষা সুস্পষ্ট দলিলটি হল রসুল্লাহ সাল্লামের কথা তিনি বলেন আল ওয়ালাদুল ফেরাসী ওয়ালিল আহির হাজার को नारी जार स्त्री सन्तान है केवल चरित्रहना तरज रही पाथर बुखारी মূলত এই হাদিসের উদ্দেশ্য হলো বিবাহের মাধ্যম ছাড়া জেনার মাধ্যমে অর্জিত সন্তান পিতৃ পরিচয়ে পরিচিত হবে না অর্থাৎ কোন নারী যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ কেবল তার সন্তান গর্বে ধারণ করা তার জন্য বৈধ হবে এছাড়া অন্য কারো সন্তান গর্বে ধারণ করলে সে চরিত্রহীনা বলে গণ্য হবে আর সন্তানও অবৈধ সন্তান বলে গণ্য হবে তাহলে সহবাসের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে একজন নারী নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সন্তান নিজের গর্বে ধারণ করতে পারবে না এই বিশ্লেষণের অর্থ হল আধুনিক প্রযুক্তির সবটুকু ইসলামে গৃহীত হবে তা নয় বরং তার কিছু অংশ বৈধ হবে আর কিছু হবে অবৈধ তবে এই বৈধ অবৈধের মাপকাঠি শরীয়তের মূলনীতির আলোকে নির্ণীত হবে মন করা নয় আল্লাহ সুবাহতালের দিন পরিপূর্ণ এখানে সকল বিষয়ের বিধান বর্ণনা করা হয়েছে ক্যামত পর্যন্ত যত নতুন জিনিস আসবে সেগুলোর বিধান কি হবে তার মূলনীতি ইসলামে রয়েছে দিনের বাইরে থেকে কিছুই কিছু করার প্রয়োজন নেই আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম সুরাম তিন নম্বর আয়াত বৈধ অবৈধ সকল বিষয়ের বিধান আল্লাহ দিনের মধ্যে পাওয়া যাবে কোনো কিছু অবৈধ হওয়াটা যেমন দিন বিধান একইভাবে কোনো কিছু বৈধ হওয়াও দিনী বিধান কেবল সবাবের কাজগুলো ছাড়া বাকিগুলো দিনের বিধান নয় এই ধারণা সঠিক নয় যারা হালাল বা বৈধ বিষয়সমূহকে দিনী বিষয় মনে করে না তারা দিনের একটি বড় অংশকে অস্বীকার করে এই ধরনের বোকামি থেকে আল্লাহর নিকট আমরা আশ্রয় চাই এতদূর আলোচনার পর অনেকের মনে একটা স্বাভাবিক বীর্য গ্রহণ করা যাবে না এই বিধান কি দিনের মধ্যে নতুন সংযোজন তবে কি দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা বৈধ তাহলে বিধাত অর্থ কি এসব প্রশ্নের উত্তর জানার জন্য প্রথমেই আমাদের একটি छोट प्रश्नर उत्तर खुजे बोलते बड़ आकृतर ग्यारेज व गोडाउन के बोझा नतून मडल ट्रक शोडाउन क्यों ढुक्र नाकि दिन बोझा चमत्कार पत्र जार मध्य अस्त मोबाइल वम्पिटार भरे रखा जाए चिंता कर लेखा जा दिन बोलते एम स्थान व पत्र के बोझाईना जर मध्य वस्तु के अस्त पुरे रखा जाए तब दिन की আসলে দিন হলো কিছু বিধিবিধান ও নিয়ম কানুন যা প্রায় দেড় হাজার বছর পূর্বে আল্লাহ আল্লা সুবাহানের পক্ষ থেকে তার রসুল মোহাম্মদ সাল্লা উপর অবতীর্ণ হয়েছিল এবং আজ অবধি কোরআন ও সুন্নতের মূলকে তা সংরক্ষিত আছে। এর মধ্যে রয়েছে যাবতীয় বিষয়ের বিধিবিধান কেম পর্যন্ত যত সমস্যা আসবে তার সমাধান এবং যত নতুন নতুন জিনিস আবিষ্কার হবে তার বিধান দিন বলতে প্রশস্ত স্থান বোঝায় না বরং দিন হল পরিপূর্ণ জীবনবিধান সুতরাং বাস ট্রাক কম্পিউটার মোবাইল ইত্যাদি জিনিসকে দিনের মধ্যে অনুপ্রবেশ করানো সম্ভব নয় দিন হলো কিছু বিধিবিধানের সংকলন দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করা বলতে বোঝায় দিনের নামে নতুন কোন বিধান প্রণয়ন করা সেটা হতে পারে সবের ক্ষেত্রে তারা দিনের মধ্যে নতুন একটি বিধান যোগ করে যা আসলে দিনের মধ্যে নেই বর্তমানে কিছু লোক আছে বিভিন্ন কৌশল অবলম্বন করে সুদকে বৈধ করার চেষ্টা করে এভাবে তারা দিনের বিধান পরিবর্তন করে फी गण्य रसुल्लम इसलमाम परित्याग करते बर्तमान समय किसलमी चिंता मत यह व्यक्ति के देशिए देा हत्या ना ढड़े दे बैध जेहतुम सठीक विधान परिवर्तन क्यों राज्य केलत आदाय फरज तब एटाद गण्य है जेहतु ए विषय इसलमर सठीक राय हल ताहतर सालद आदाय नफल इबादत जेहदे जे कर स्व है किन्ले पाप है ना, ना अर्थात जेहद करा फरज नर नफल मुस्ताह तबातु जिहा साधारणायात्रणा जिहद नत्मरक्षारिहदा सुबहरा तउबते सुस्पष्ट भाव घोषणा करफिर आक्रमण ना करुद कर आदाय करतेजे शाहबाद निर्देश दिए মুসলিমের একটি রেওয়ায়তে এটা সুইস্পষ্টভাবে বর্ণিত আসে যদি কেউ বলে না বুঝে বিশুদ্ধ ভাবে কোরআন তেল করলো কোনো যে কোনো বিষয়ে ইসলামের বিপরীত বিধিবিধান ইসলামের নামে চালানোর চেষ্টা করাই হলো বিদাৎ কেবল সোয়াবের কাজের সাথে বিদাতের সম্পর্ক তাই নয় বরং এর সম্পর্ক সকল প্রকার বিধিবিধানের সাথে এক কথাই বলা যায় আল্লাহর দিনের বিপরীত যে কোন বিধানকে দিনের নামে চালু করাই বিদাত কোন বৈধ কাজ গিয়ে কাজ মনে করা যেমন বিদাত একইভাবে কোন বৈধ কাজ গিয়ে অপছন্দনীয় মনে করাও বিদাত এ সম্পর্কে আলোচনা করার পর মালিকিমাজবের প্রখ্যাত ফকি আল মোয়াক রহিমাহুল্লাহ বলেন كان سيدي ابن سراز رحمه الله يقول ও هي মন্দুব কানা সৈদীন সিরাজ على হাঁসি من অলদাতমজমুম আলাহক বিন হুকি কোন বৈধ কাজকে সোয়াবের কাজ মনে করা এবং কোন বৈধ কাজকে অপছন্দনীয় ঘোষণা করা আসলে একই বিষয় আমার শায়েক ইবনে সিরাজ রহমাহুল্লা বলতেন এটাই হলো বিদাত যে কোনো বিষয়ে শরীয়তের বিধানের বিপরীত বিধান প্রয়োগ করা ए प्रश्न हल बस ट्रक मोबाइल कम्पिटार भीन पुरुषर मध्यम सन्तान धारण कर अत्याधुनिक पद्धति सूर्य डोबाठे सेहरी और इफ्तारे समय सीमा निर्धारण इत्यादि विषय रसुल्लम नतून आविष्कृत हो सकल नतून विषय शरियत विधान प्रयोग कर बैध बलाटीके बला अब दिन विधान मध्य नतून संयोजन नये এর উত্তর হলো না এটা দিনের বিধানের মধ্যে নতুন সংযোজন বলে গণ্য নয় এই জিনিসগুলো নতুন কিন্তু এগুলোর বিধান পুরনো দেড় হাজার বছর পূর্বে পবিত্র কোরআন ও রসুলের হাদিস যা কিছু বর্ণনা হয়েছে তার আলোকেই এগুলোর বিধান নির্ণয় করা হয়েছে সুতরাং এই বিধানগুলোকে দিনের মধ্যে নতুন সংযোজন বলার কোন সুযোগ নেই যদি কেউ হাজার বছর পূর্বে অবতীর্ণ বিধিবিধান ও মূলনীতি পরিত্যাগ করে এই সকল বিষয়াবলীর উপর নতুন বিধান প্রয়োগ করে বলে ভিন পুরুষের বীর্য নিয়ে সন্তান ধারণ করা বৈধ বা বাস প্লেন ইত্যাদিতে সফর করা অবৈধ तब एटर विधान संयोजन तब विदात शरियत मूल नीत प्रमाण करसूल सलमाल रजियाल्ला के आजान देव निर्देश दें कारण हिसे इन्ना सल्तान তার গলার আওয়াজ উঁচু আরেকটি হাদিসে এসেছে কণ্ঠ যত দূর পৌঁছায় তাকে সে অনুযায়ী ক্ষমা করা হবে এবং জল ও স্থলের প্রতিটি প্রাণী তার পক্ষে সাক্ষী দেবে আবুদাউদ यह सक वर्णना अनुजादान समय माइक व्यवहार गवेषणा सठीक मूल नीतान प्रयोग हिस्से गण्य नए विपरीत दिखे को विपरीत विधान प्रयोग उक्त विधान के इसलमी विधान हिंदी दाबी कर ले विदात हिसाब से गण्य है उक्त विषय पुरान हम उदाहरणस्वरूप निषि मन तबात हो मिसाक निस्ट विषय निसर्के विधान दे नतःकून फरजिध नये मोट कथा विदात सम्पर्क विधि विधान सठीक विधान प्रयोग तदात होना जो विषय विधान प्रयोग होंगे पुरनो हम विपरीत दिखे विधान शरियत विपरीत तथा नतन सृष्ट है तेजे विषय विधान प्रयोग ता नतून हमको এতক্ষণের আলোচনায় আমরা দিন বলতে কি বোঝায় এবং দিনের মধ্যে নতুন সৃষ্টি কিভাবে সম্ভব হয় সে বিষয়ে আলোচনা করেছি এবং তার আলোকে বিধাত শব্দের সঠিক অর্থ কি তার একটা রূপরেখা তুলে ধরেছি আমরা বলেছি কোরআন হাদিসে প্রতিটি বিষয়ের বিধিবিধান সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ সোহানতালা এই দিনকে পরিপূর্ণ বিধান হিসেবে ঘোষণা দিয়েছেন তাই কিয়ামত পর্যন্ত যা কিছু নতুন বিষয় আমাদের চোখের সামনে আসবে শরীয়তের মূলনীতির আলোকে সেগুলোর সঠিক বিধান নির্ণয়ের চেষ্টা করতে হবে যে কোনো ক্ষেত্রে শরীয়তের সঠিক বিধান পরিত্যাগ করে তার বিপরীত বিধান গ্রহণ করা হলে তা বিদাত হবে আর যদি কোন বিষয়ের উপর শরীয়তের মাপকাঠি অনুযায়ী সঠিক রায় প্রয়োগ করা হয় তবে এটা কখনো বিদাত বলে গণ্য হতে পারে না যদিও বিষয়টি নতুন সৃষ্টি হয় বা দেখতে নতুন মনে হয় এই বিষয়টি স্মরণ রেখে আমরা আবার পিছনে ফিরে যাব আমরা বিদাতের প্রচলিত সংজ্ঞা নিয়ে কথা বলছিলাম আমরা বলছিলাম বিদাতের প্রচলিত সংজ্ঞার মধ্যে বেশ কিছু অস্পষ্টতা রয়েছে পূর্বের আলোচনাতে আমরা সংজ্ঞাটির একটি অংশের ব্যাখ্যা প্রদান করেছি এখন আমরা সংজ্ঞাটির দ্বিতীয় অংশ সম্পর্কে কথা বলবো সংজ্ঞাটিতে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাম ও সাহাবে ক্রাম থেকে প্রমাণিত নয় দিনই উদ্দেশ্যে এমন কোন কাজ করা বিদাঁত পূর্বেই বলেছি যা কিছু রসুল্লাহ করেননি সাহাবে করেননি তাই বিদাত এই মূলনীতিটি বর্তমানে ব্যাপক প্রসিদ্ধ যারা বিদাত সম্পর্কে লেখালেখি করেন তাদের বেশিরভাগই চোখ বুঝে এই মূলনীতি অনুসরণ করেন তারা দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা করেন আল্লাহর কোরআন ও রসুলের সুন্নাতে যে বিষয়ে প্রমাণ নেই বিষয়ে সাহাবে যে বিষয়ে সাহাবে আমল সাহাবেই দিনের মধ্যে তা আবিষ্কার করা বিদা यह संज्ञारे पुरोपुरी एकमत क्यु संज्ञाटर यथार्थ व्याख्या प्रयोजन बर्तमान जारा संज्ञाटी बसी बेसिव्यवहार करें तटार सठीक व्याख्या संज्ञाटर प्रयोग कर गोलमाल सृष्टि कर ज्ञाटी भूलभवे व्यवहार कर प्रचुर संख्यक भल काजे विदात बनिए से जमन आल्ला नामे जिकिर करा पवित्र क्राण चुम्बन पवित्र क्राण के क्राण शरीफ बोला जामबद्ध हो सुर शरिफ पाठ कर इत्यादि संज्ञा पर তবে সংজ্ঞাটির সঠিক ব্যাখ্যা জেনে স্থানে প্রয়োগ করতে বলছি উপরে আমরা সংজ্ঞাটির একটি অংশের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছি আমরা বলেছি দিনের মধ্যে নতুন আবিষ্কার বলতে বোঝায় দিনের নামে এমন কোনো বিধিবিধান তৈরি করা যা আসলে দিনের মধ্যে নেই आल्लर कितब और रसुलर सन्नातर आलोक जे विषय प्रमाणित है उक्त विषय ओ विधान ही प्रयोग करते विपरीते विधान प्रयोग विदात हिसाब से विषय निकट अस्पष्ट ता हल कुरान सुन्नार आलोके तथा रसुल्ला सल सल्लम और सहब इकरामल मध्यमें विषय प्रमाणित हार अर्थ क्य অনেকের ধারণা কোরআন হাদিসে কোন বিষয়ের প্রমাণ থাকা অর্থ উক্ত বিষয়ের নাম ঠিকানা ইত্যাদি বিস্তারিত বর্ণিত হওয়া তারা বলেন কোরআন হাদিসে কি মিলাদ পড়ার প্রমাণ আছে এর অর্থ কোরআন হাদিসে কি মিলাদ নামে কোন আমলের বর্ণনা এসেছে এবং মিলাদে আগা থেকে গোড়া পর্যন্ত কি কি করতে হবে সেগুলো সবিস্তারে বর্ণনা করা হয়েছে যখন তাদের বলা হয় মিলাদে তো খারাপ কিছু করা হয় না একটু দুরুৎসরী পাঠ করা হয় কিছুক্ষণ জিকির করা হয় এবং মুনাজাত ও মিষ্টান্ত বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয় এসব যা কিছু করা হয় তা অসবিত শরিয়তে প্রমাণিত ও প্রশংসিত কাজ এতে সমস্যার কি আছে তারা বলে এসব কাজ শরীয়তে পৃথক পৃথকভাবে বর্ধিত আছে কিন্তু এই ধারাবাহিকতা ও পদ্ধতিতে তা আদায় করার কথা শরীয়তে দেয় অথব এটা বিদাত একইভাবে দোয়া বোদাজাত ভালো জিনিস হলেও বিশেষ করে পাঁচ অক্টো স্লাতের শেষে সম্মিলিতভাবে হাত তুলে বোদাজাত করা বিদাত কারণ ঠিক এভাবে বোদাজাত করার ব্যাপারে কোরআন হাদিসে কিছুই বর্ধিত হয়নি এখানে স্পষ্ট বুঝে দিতে হবে যে কোন ব্যাপারে শরীয়তের দলিল প্রমাণ অন্বেষণের এই পদ্ধতিটি সঠিক নয় সত্য কথা হল আল্লাহর রসুলকে প্রেরণ করেছেন সারা পৃথিবীর সকল মানুষকে ভাল মন্দের জ্ঞান দেওয়ার জন্য আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম সুরাম মায়েদা তিন নম্বর আয়াত অন্য আয়াতে বলা হচ্ছে আমি আপনার উপর যে কিতাব অবতীর্ণ করেছি তাতে সকল কিছু সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে মোট কথা সময়ের বিভিন্ন ক্ষণে আগত এবং পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসরত সাদা কালো সভ্য অসভ্য সকল মানুষের জন্য প্রয়োজনীয় বিধিবিধান আল্লাহর কিতাব তথা তার দিনে রয়েছে क्यू एर अर्थ कि विषय नाम धरे विधान वर्णना ना किस मूल नीति बर्णना जर आलोके सकान निर्णय हो ंग गवेषणा दी रबर पाणी लेखार जो समुद्रे पानी के कालीरा तबुमार रबर बाणी शेष हार पूर्व समुद्र पानी शेष हो जाए कहफ एक नय नम्बर आयात এ কারণে পবিত্র কোরআন ও রসুলের উল্লেখ করা হয়নি এমন কিছু করা হয়েছে যার আলোকে সকল বিষয়ের বিধান নির্ণয় করা যায় উদাহরণস্বরূপ পৃথিবীতে যত রকমের নেশাদ্রব্য আছে সবগুলোর নাম কুরআ উল্লেখ নেই তবে সাধারণভাবে বলা হয়েছে সকল নেশা সৃষ্টিকারী দ্রব্য হারাম এই মূলনীতির আলোকে কেয়ামত পর্যন্ত যত মাদ যত প্রকার মাদকদ্রব্য আবিষ্কৃত হবে তার সবই হারাম প্রমাণিত হবে সরাসরি সেগুলোর নাম কোরআনে হাদিসে কোরআন হাদিসে উল্লেখ থাকার প্রয়োজন নেই কোরআন হাদিসে কোনো বিষয়ে নাম ধরে উল্লেখ না থাকলে যারা মনে করে সে ব্যাপারে কোরআন হাদিসে কোনো প্রমাণ নেই তারা এ বিষয়ে ভুলের মধ্যে রয়েছে এই ভুলের কারণ তারা নতুন সৃষ্ট যে কোনো বিষয়কে বিদাত বলে আখ্যায়িত করে থাকে কোন দিনই কাজ একটু নতুন আঙ্গিকে করতে দেখলে তারা সেটা নিন্দা করা শুরু করে সে যে পদ্ধতিতে করা হচ্ছে। তা গ্রহণযোগ্য কিনা সেটা লক্ষ্য করে না পূর্ববর্তী যুগের বিজ্ঞ উলামেকরাম কিন্তু এমন মনে করেননি তারা বলেছে নতুন যে কোনো বিষয় যোগ্য নয় বরং লক্ষ্য করতে হবে শরীয়তের মূলনীতিতে সেটা গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য যদি গ্রহণযোগ্য হয় তবে তো তার উত্তম নতুবা তা হবে গৃহীত বিদআত ইমাম শাফি রহমাহুল্লাহ বলেন আল মুহদাসাতু দরবান মা উহদিসা ইউখালফু কিতাবান আও সুন্নাতান আও আসরান আও ইজমাআন ফাハজা বিদআতুদ দালাল ওয়া মা উহদিসা মিনাল খায়রি নতুন সৃষ্ট বিষয়াবলী দুই রকম তার মধ্যে যেগুলো কিতাব সন্ন্যাত বা ইজমার বিপরীত হয় সেগুলো বিদাত ও পথভ্রষ্টতা হিসেবে গণ্য আর যেগুলো এসব কিছুর বিপরীত নয় সেগুলো নতুন হলেও নিন্দিত নয় ইবনে হাজার আলাহালানি রহমউল্লা বলেন কুল্লু বিদাতহদিসা ওাল দালিল বি তরেক ইন আম। সকল বিদাত পথভ্রষ্টতা এর অর্থ হল যেসব নতুন সৃষ্টির সপক্ষে নাম ধরে বা সাধারণ মূলনীতি আকারে কোনো দলিল বর্ণিত নেই সেগুলো লক্ষণীয় বিষয় হল তিনি কোন বিষয়ে দলিল বর্ণিত হওয়ার দুটি পদ্ধতির কথা উল্লেখ করেছেন উক্ত বিষয়ে সরাসরি দলিল বর্ণিত হওয়া অথবা সাধারণভাবে কোন মূলনীতি বর্ণিত হওয়া ইজুদ্দিন ইবনে সালাম इबने आब्जिस सालाम इबने हजाराल असकलानी फाथुल बाड़ी और इमाम नब्बी सरे मुस्लिम वर्णना करीट विषय के शरियत विधानवलि अनुजी पांच भाग करें সেগুলো হলো ফরজ মুস্তাহাব হারাম মাকরু ও মুবাহ অর্থাৎ শরীয়তের মূলনীতি অনুযায়ী নতুন খিষ্ট বিষয়ের উপর এই সকল বিধানের মধ্যে যে যেকোনো একটি বিধান প্রযোজ্য হতে পারে এরপর তিনি প্রতিটি বিষয়ের উদাহরণ উল্লেখ করেছেন ফরজের উদাহরণে তিনি নাহ শিক্ষা করা ওসুলে ফিখা ও হাদিসের রেজাল শাস্ত্র লিপিবদ্ধ করা ইত্যাদি বিষয়গুলিকে উল্লেখ করেছেন যেহেতু এগুলো ছাড়া শরীয় সম্পর্কে জানা ও রক্ষা করা সম্ভব হয় না হারাম তথা নিষিদ্ধ বিদাত সম্পর্কে তিনি কাদা মোতাজিলা মুজাসসীমা ইত্যাদি বিদাতি ফিরকার ইসলাম বিরোধী কর্মকাণ্ড ও আকিদা বিশ্বাস সমূহ উল্লেখ করেছেন নতুন সৃষ্ট যেসব বিষয়াবলী মুস্তাহাব সেগুলো সম্পর্কে তিনি বলেন কুল্লু ইসাদামুদ আইদাহু ফিল এগুলো হলো প্রতিটি উত্তম কাজ রসুলের যুগে যার সরাসরি অস্তিত্ব ছিল না ইমাম সালামের এই কথাটির উপর গভীরভাবে চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে তিনি রসুলের যুগে বিদ্যমান ছিল না এমন কাজকেও উত্তম হিসেবে গণ্য করেছেন এর কারণ হলো যদিও বিষয়টি নতুন আবিষ্কৃত হয়েছে কিন্তু শরীয়তের মূলধিতের আলোকে তা উত্তম হিসেবে প্রমাণিত এরপর তিনি নতুন চিষ্ট মুস্তাহাব তথা উত্তম কার্যাবলীর উদাহরণ হিসেবে তারাবির সালাতে জামাতে পড়া মাদ্রাসা নির্মাণ করা অন্তর নরম করার জন্য বৈধ তাসা চর্চা করা আল্লাহর সন্তুষ্টি হাসিলের ইচ্ছা দিয়ে মুদাজারা তথা দিদি মাসাইল সম্পর্কে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা ইত্যাদি বিষয়কে উল্লেখ করেছেন সবশেষে তিনি নতুন চিষ্ট বৈধ বিষয়ের উদাহরণ হিসেবে ফজর ও আসরের পর মুসল্লিদের সাথে মুসাফা করার বিষয়টি উল্লেখ করেছেন ইবনে হাজার আসকালাদি ফাথুলবাড়িতে এবং ইমাম নব্বী তাহজিবুল আসমানাবক কিতাবে এসব বিষয়ের বিস্তারিত বর্ণনা উল্লেখ করেছেন ইমাম নব্বী রহমউল্লাহ বর্ণনা করেন ইজুদ্দিন আব্দাল নতুন খ্রিষ্ট বিষয়াবলিকে উপরোক্ত পাঁচটি ভাগে ভাগ করার পর বলেন والطريق في ذلك أن تعرض البدعة على قوايد الشريع فإذا دخلت في قوايد الإيجاب فهو واجب أو في قوايد التحريم فمحرم أو الندب فمنضب أو المكروف مكروح أو المباهة فمباحة नतुन सृष्ट को विषय सठी विधान जानते हम शरियत मूलन पेश करते मूल्य प्रमाणित है तब फरज्य मूलीतर आलोक हराब प्रमाणित हम हारा गंद मुस्त मुस्त मक्रू हूं बुबा हम बुबा गुण्डीबुल्बीजे কিতাব সমাইন নামক কিতাবে। বিদাতকে মজমুম ও দুটি ভাগে لي حمل الناذري على الناذل فهذا ليس بمذموم لان لفظ لان لفظ المحدث ولا لفظ البدعه لا يذم بالمجرد الاسم بل بمعنى المخالفه للسنن وادعاء الى الضلاله ولا يذم ذلك مطلقا الذين বলেন জেদে রাখো নতুন সৃষ্টি বিষয় দুই প্রকার এক প্রকার হলো শরীয়তে যার কোনো মূল দিতে দেই এটা নিন্দনীয় আর এক প্রকার হলো নতুন চিষ্ট একটি বিষয়কে শরীয়তে বর্ণিত কোনো বিষয়ের সাথে মিলিয়ে কিয়াস করে কোন বিধান দেওয়া এটা নিন্দনীয় নয় কেননা কেননা শুধুমাত্র নতুন সৃষ্ট হওয়ার কারণে বা বিদাত নামের কোন কারণে কোন বিষয় নিন্দনীয় হবে না বরং কোন কিছু নিন্দনীয় হবে যদি সেটা সুন্দতের বিপরীত হয় বা কোনো পথপুরতার দিকে নিয়ে যায় এ কারণে সব ধরনের নতুন সৃষ্ট বিষয়কে নিন্দা করা যাবে না ইমাম ব্যাখ্যা। আসির আন বলেন, নব্বের চল্লিশ বিষয় বলে দুই প্রকার উত্তম বিদাত আর পথভ্রষ্ট বিদাত যা কিছু আল্লাহ ও তার রসুলের আদেশের সাথে সাংঘর্ষিক তাই দিন্দ আর যেসব বিষয় আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে প্রাপ্ত সাধারণ নির্দেশের মধ্যে অন্তর্ভুক্ত সেগুলো প্রশংসিত যদিও এমন হয় যে সেগুলো পূর্বে ছিল না যেমন নতুন কোন পদ্ধতিতে দান করা বা ভালো কোনো ইসলামী সুনিয়াতম বা আদি যে কেউ ইসলামের মধ্যে নতুন কোন উত্তম অর্থাৎ রীতি চালু করে তাকে তার সব দেওয়া হবে এবং তারপর যত লোক ওই উপর আমল করবে সে তাদের সমান সবাব প্রাপ্ত হবে যদিও তাদের সবাবেও সামান্যও কমতি হবে না আর যে কেউ ইসলামের মধ্যে খারাপ সুন্দত রীতিনীতি চালু করবে সে পাপ তাকে বহন করতে হবে এবং তারপর যত লোক ওই বিষয়ের উপর আমল করবে তাদের প্রমাণিত হয় নতুন কোন রীতিনীতি বা পদ্ধতি অনেক সবাই উত্তম বলে বিবেচিত হতে পারে ইমাম নাবি রহিমা এই হাদিসের ব্যাখ্যায় বলেন ওয়া হাজ হাদিস অফিহাজ আল এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে বলেছেন সকল বিদাতই পথপ্রুষ্টতা এর মাধ্যমে আসলে সকল বিদাত নতুন বিষয় উদ্দেশ্য নয় বরং যেসব নতুন চিষ্ট বিষয় ভ্রান্ত এবং যেসব বিদাত নিন্দনীয় কেবল সেগুলো উদ্দেশ্য সলিম অনেকে অবশ্যই এই হাদিসের ব্যাখ্যায় বলেন এখানে উত্তম রীতিনীতি ও পদ্ধতি চালু করা বলতে শরীয়তে প্রমাণিত কোন বিষয়কে বোঝানো হয়েছে যা মানুষ পরিত্যাগ করেছে উক্ত বিষয়কে পুনরায় চালু করলে এমন সবাব পাওয়া যাবে বলে ঘোষণা করা হয়েছে এখানে নতুন কোন রীতিনীতি বা পন্থা পদ্ধতি চালু করার উদ্দেশ্য নয় আমরা বলব এই হাদিসটির এই ব্যাখ্যাও সঠিক তবে এটাই একমাত্র ব্যাখ্যা নয় সাধারণভাবে শরীয়তের মানদণ্ডে গৃহীত যে কোনো রীতিনীতি ও পদ্মাপদ্ধতি চালু করা এই হাদিসের ভুলভাবের মধ্যে অন্তর্ভুক্ত নিজের খেয়ালখুশি মতো কোন একটি ব্যাখ্যাকে বাতিল করার অধিকার কারণেই উত্তম রীতিনীতি ও পন্থা পদ্ধতি চালু করা বলতে একদিকে যেমন শরীয়তে সরাসরি উল্লেখিত কোনো বিষয় অজ্ঞ মানুষকে শিক্ষা দেওয়া বা কোন মৃত সুন্দর জীবিত করা বোঝায় একইভাবে শরীয়তের মূলনীতিতে গ্রহণযোগ্য কোন নতুন রীতিনীতি বা পন্থা পদ্ধতি চালু করাও এর মধ্যে অন্তর্ভুক্ত ফাঁকানা খুবাইবুন হুয়া সান্দার রকাতাইল কুতিলা মুসলিম খুবাইব রাজি আল্লাহ সর্বপ্রথম বন্দী অবস্থায় যারা নিহত হয় এমন সকল মুসলিমদের জন্য নিহত হওয়ার পূর্বে দুই সালাত আদায় করা সুন রীতি চালু করেন একটি এসেছে আবুদাউদ্ সাহাবেক রাম জামাতে সালাত দাঁড়িয়ে যাওয়ার পর হাজির হলে পাশের জনের নিকট ইশারায় জেনে দিতেন কত রাকাত সালাত শেষ হয়েছে তারপর তাড়াতাড়ি আগের রাকাতগুলো পড়ে দিয়ে ইমামের সাথে বাকি সালাত শেষ করতেন এটা দেখে রসুল বলেন কনসান্দাল সুন্দা ফলু মু তোমাদের জন্য এই সুন্দা অর্থাৎ রীতি চালু করেছে এখন তোমরা সেখান থেকে এখন থেকে তোমরা এমনই করবে শেখ আলবানি এসবের পরিত্যক্ত সেই বিষয় মানুষের মাঝে পুনরায় চালু করা যেমন উত্তম রীতি চালু করা হিসেবে গণ্য একইভাবে যেসব বিষয়ে নেই তবে সাধারণ মূলনীতি রয়েছে করা উত্তম রীতিনীতি হিসেবে গণ্য এর কোন একটিকে অগ্রাহ্য করার সুযোগ নেই ইমাম নব্বি রহমুল্লাহ এই হাদিসটির ব্যাখ্যায় কেউ ভালো বা খারাপ রীতিনীতি চালু করলে তার পাপ পুণ্য চিরকাল সে পেতে থাকবে এই মন্তব্য করার পর বলেন কানা সওয়াউন কানাজ আম হুদাওয়াল্লা ইফতদাহু আমি উক্ত রীতিনীতি সে নিজে প্রথম শুরু করুক বা তার পূর্বে কেউ করেছিল কিন্তু পরিত্যক্ত হওয়ার পর সে আবার চালু করেছে এমন হোক সারহে মুসলিম এসব আলোচনা সারমর্ম হল কোন বিষয়ে শরীয়তে দলিল প্রমাণ আছে কিনা এবং সেটা শরীয়তের মূলনীতিতে বৈধ কিনা তা বলতে হলে ওই বিষয়টির নাম ধরে অনুসন্ধান করলে হবে না যেহেতু শরীয়তে সকল বস্তুর নাম ধরে বিধান বর্ণনা করা হয়নি এক্ষেত্রে সঠিক পদ্ধতি হল বিষয়টির অভ্যন্তর ভাগে দৃষ্টিপাত করা সেখানে যা কিছু করা হয় বা বলা হয় সেগুলোর ব্যাপারে শরীয়তের রায় কি তা লক্ষ্য করা যদি তার মধ্যে নিষিদ্ধ কিছু পাওয়া না যায় তবে বিষয়টিকে নিষিদ্ধ বলার সুযোগ। বলার কোনো সুযোগ নেই কেবল নতুন হওয়ার কারণে কোনো বিষয় নিষিদ্ধ বলে গণ্য হবে না কোরআন হাদিস ও উম্বতের উলাম একরামের মতামতের আলোকে এটাই সঠিক সিদ্ধান্ত উদাহরণস্বরূপ রসুল সাল ইসলামের যুগে মাদ্রাসা বলে কিছু ছিল না তখন এলএম চর্চা তো অবশ্যই ছিল কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে নয় বছরের শুরুতে ছাত্র ভর্তি করা বিভিন্ন ক্লাস ও বিষয়বস্তু নির্ধারণ করে সারা বছর পড়াশোনার পর পরীক্ষা গ্রহণ করা করে পাশ ফেলে সার্টিফিকেট প্রদান করার পদ্ধতি তখন ছিল না এখানে লক্ষণীয় হল ইলেমচর্চা একটি সম্পূর্ণ নতুন একটি পদ্ধতিতে আঞ্জাম দেওয়া হচ্ছে আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বিদাত বলবো। যারা কোরআন হাদিসে সবকিছুর সরাসরি প্রমাণ চান তাদের এমনই বলা উচিত কিন্তু বিষয়ে সঠিক পদ্ধতি হল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রতিটি বিষয় শরিয়তের মূলনীতির আলোকে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যদি এর মধ্যে বিষয় থাকে। তবে এটাকে বলা হবে। আর যদি এর মধ্যে না পাওয়া যায়। তবে এটা অবশ্যই বৈধ ও বিবেচিত হবে চিন্তা করলে দেখা যাবে ইলেম অর্জনের জন্য কোথাও ভর্তি হওয়া ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় নয় সাধারণভাবে বলা যায় এলেম অর্জুন বা অন্য কোন ভালো কাজে নাম লেখানো অর্থ উক্ত ভালো কাজে অংশগ্রহণ করা সুতরাং এটা বৈধ তাছাড়া কাজে করার যায়, কাব বলেন তাবুকের যুদ্ধে যারা অংশগ্রহণ করেনি তারা নিশ্চিন্ত ছিল যে তাদের অনুপস্থিতি কেউ টের পাবে না কারণ তাবুকের যুদ্ধে লোক সংখ্যা এতই বেশি ছিল যে তাদের নামের লিস্ট প্রস্তুত করা সম্ভব ছিল না মুখারিয়া মুসলিম এ থেকে বোঝা যায় যুদ্ধে মুজাহিদদের নামে লিস্ট প্রস্তুত করার বিষয়টি সে সময় পরিচিত ছিল ছাত্র ভর্তি করার পর সারা বছর তাদের পড়াশোনা করিয়ে এবং পরীক্ষা দিয়ে যদি মনে হয় সত্যিই তারা জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে তবে সেই জ্ঞানের প্রমাণস্বরূপ সার্টিফিকেট প্রদান করাতেও দোষ নেই সার্টিফিকেট অর্থ সাক্ষ্য দেওয়া যদি কেউ সত্যিই জ্ঞানী হয়ে থাকে তবে তার জ্ঞানের সাক্ষ্য দেওয়াতে দোষের কিছু নেই এভাবে বিশ্লেষণ করলে শরীয়তের মূলনীতির আলোকে সঠিক জ্ঞান শিক্ষা দেওয়া হয় এমন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উত্তম প্রমাদিত হয় যদি একই পদ্ধায় পাঁচ সালাতের পর মোনাজাত করার বিষয়টি নিয়ে চিন্তা করা হয় তবে দেখা যাবে বিষয়টি হুবু রসুলসুল ইসলাম থেকে প্রমাদিত নয় কিন্তু এর সাথে সংশ্লিষ্ট যাবতীয় বিষয়াবলীর উপর শরীয়তের নির্দেশ পাওয়া যায় प्रथम सालात समयिजी बर्णा करें नसुल कर রাতের শেষ ভাগ এবং ফরোজ সালাতের পরে দোয়া করা বলেছেন এবং তিরবি আলবান বলেছেন দোয়া করার সময় হাত তোলার ব্যাপারেও হাদিসে স্পষ্ট প্রমাণ রয়েছে বিষয়ে একটি অধ্যায় রচনা করেছেন সেখানে রসুল সাল্লাম আল্লাহ ইসলাম বিভিন্ন ক্ষেত্রে দোয়া করার সময় হাত তুলেছেন বলে বর্ণনা করেছেন এ বিষয়ে আনাস রাজিয়ালু থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করে অনেকে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেন আনাস সহি এই হাদিসের বিপরীত বিভিন্ন হাদিস বর্ণিত আছে একটি বর্ণিতে এসেছে রসুল্লাহ সাল্লাম অজু করার পর হাত তুলে বলেন আল্লাহ উবাইদ ই হে আল্লাহ খালিদ যা করেছে তা থেকে আমি আপনার নিকট বিচ্ছিন্ন ঘোষণা করছি আবু দাউদ ও তিরমিজির একটি বর্ণনাতে এসেছে দুটি হাত তুলে প্রার্থনা করে তিনি তা খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন ইমাম তিরমিজি হাজিটিকে হাসান বলেছেন ইমদ হাজার সদনকে উত্তম বলেছেন আর অন্যান্য সাহাবেকরাম রসুল্লাহ সাল্লামকে বৃষ্টি প্রার্থনা ছাড়াও অন্যান্য দোয়াতে হাত তুলতে দেখেছেন তাই তারা তা বর্ণনা করেছেন তিনি আরো বলেন সালামানোয়াতে হাত তুলতে নিষেধ করার কোনো মানে যেহেতু এটা বৈধ হওয়ার ব্যাপারে বেশ কিছু হাদিস প্রমাণিত হয়েছে মোট কথা সাধারণভাবে যে কোনো দোয়াতে হাত তোলার ব্যাপারটি রসুল্লা সুল্লা থেকে প্রমাণিত এখন বাকি সম্মিলিতভাবে দোয়া করার বিষয়টি ব্যাপারে শরীয়তের মূলনীতি হল বিশেষ কোন নিষেধাজ্ঞা না থাকলে যে কাজ একাকি করা যায় তা সম্মিলিত ভাবেও করা যায় তাছাড়া বিভিন্ন হাদিসে সম্মিলিতভাবে কোন কাজ করার ফজিলত বন্ডিত হয়েছে হাদিসে কুন্ত্রিতে এসেছে আল্লাহ সুবান বলেন रण करी और जदि से मध्य स्मरण करदपेक्षा उत्तम मजलिसे फेरेस्तर सही सन्देह ने आल्ला केरण करवाते उत्तम कथा देख अमल के बोझा पवित्र कुरने जुमार खुदबा सलाद के जिकिर तथा आल्ला सरण हिसेबा आख्य এ হিসেবে যে কোনো উত্তম ইবাদত শরদ হিসেবে গণ্য হবে যে কোন ইবাদত করার ফজিলত প্রমাণ করে এছাড়া সরাসরি দোয়া সম্পর্কে একটি হাদিস এসেছে লাউ ফায়াম ইল্লা বহমুল্লা আর বাকিরা আমিন বলে আল্লাহ অবশ্যই আল্লাহ হাইসামি বলেনা হাসান এই হাদিসের রাবীরা সহ হাদিসের রাবি শুধু ইবদে লাহিয়া ছাড়া তবে সেও হাসাদ রাবিদ শাহে আলবানি অবশ্যটিকে দুর্বল বলেছেন তবে সামগ্রিকভাবে হাদিসটি অন্যান্য হাদিসের সাথে সামর্থ্যপূর্ণ তাছাড়া এটা কোনো সই হাদিসের বিপরীত নয় যেহেতু হবে দোয়া করা নিষিদ্ধ হওয়ার ব্যাপারে কোন বর্ণনা পাওয়া যায় না উপরন্ত বৃষ্টি প্রার্থনা ও অন্যান্য কিছু উপলক্ষ্যে সম্মিলিতভাবে দোয়া করার প্রমাণ পাওয়া যায় এ ধরনের বিষয়ে দুর্বল হাদিসও দলিল হিসেবে গ্রহণযোগ্য হয় मद्रासा शिक्षा बैध है तबाजत भाग करते मद्रासा निर्माण कुरान संकलन पवित्र कुरान जेर जबर संयोजन इत्यादि विषय मासालेहे मुरछाल मध्य गन्न्य क्योंकि मोन রসুলের জন্মদিন পালন ইত্যাদি বিষয় বিদাত হিসেবে গন্ধ এখন প্রশ্ন হল মাসালেহে মুরসালার সাথে বিদাতের পার্থক্য কি কি কারণে মাদ্রাসা মাসায় মুরসালার মধ্যে গণ্য হবে আর মোনাজার বিদাত বলে গণ্য হবে এবারে পার্থক্য করার বিষয়টি নিজেই একটি নতুন সৃষ্ট বিষয় বা বিদাত নয় তো এ বিষয়টি ভালোভাবে বুঝে নিতে হলে আমাদেরকে মাসা লেহে মুরসালা সম্পর্কে বিস্তারিত জানতে হবে মাসালেহ হল মাসলাহাত শব্দের বহু বসন যার অর্থ কল্যাণময় এবং উত্তম বিষয় উসুলের পরিভাষায় যা মানুষ স্বাভাবিক বিচার বুদ্ধিতে কল্যাণময় ও উত্তম হিসেবে মনে করে আল্লাহ অন্তরে মধ্যে পার্থক্য করার মতো একটা বিশেষ ক্ষমতা দান করেছেন তিনি মানুষকে জন্মগতভাবে কিছু নীতি নৈতিকতা ও যুক্তি শিক্ষা দিয়েছেন যার মাধ্যমে সে অনেক বিষয়ে সত্য বিথ্যা ও ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয় এ কারণে দেখা যায় স্বাভাবিক বিবেকসম মানুষ সত্য কথা বলা মানুষের সাথে উত্তম আচরণ করা অসহায়ের প্রতি দয়া প্রদর্শন করা ইত্যাদি বিষয়কে উত্তম কাজ হিসেবে জানে বিপরীত দিকে চুরি ডাকাতি ধোকা প্রতারণা হানাহানি ক্ষুদো ক্ষুদি জেনাব্যাবিসার ইত্যাদি বিষয়কে মানুষ স্বাভাবিক বিবেক বুদ্ধির মাধ্যমেই নিকৃষ্ট কাজ হিসেবে জানে এই স্বাভাবিক বিচার বুদ্ধি প্রয়োগ করে মানুষের দিকট যা কিছু উত্তম বা অনুত্তম হয় সেটাকেই উসুলের পরিভাষায় যুক্তি এ বিষয়ে সকল ওলামে ক্রাম একমত যে স্বাভাবিক বিচারবন্দির আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক নয় বরং আল্লাহর নাজিল করা শরীয়তের আলোকেই कारण अनेक समय मानुषे शरियतेम होते उल्टे अल्लाहरुम ओ आसान যে তোমরা কোন বিষয়কে অপসন্দ করবে অথচ তা তোমাদের যুক্তি বুদ্ধি প্রয়োগ করে আল্লাহর দিনের কোনো বিধান অস্বীকার বা অপছন্দ করা যাবে না বরং বুঝে হোক বা না বুঝে হোক আল্লাহর বিধান মেনে চলতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই উদাহরণস্বরূপ মানুষের যুক্তিতে মনে হয় সৌদ আর ব্যবসা একই বিষয় যেহেতু উভয় ক্ষেত্রে মূলধনের তুলনায় অতিরিক্ত লাভ পাওয়া যায় স্বাভাবিক যুক্তি ব্যবহার করে কেউ কেউ বলে ডাক্তার সামান্য কিছু পরামর্শ দিয়ে রোগীর উপকার করলে তার বিনিময়ে গ্রহণ করা বৈধ হয় তবে হাজার হাজার টাকা ঋণ দিয়ে উপকার করলে তার বিনিময়ে কিছু গ্রহণ করা অবৈধ হবে কেন এর সহজ উত্তর হল আল্লাহ প্রথম প্রকারের উপকারের বিনিময়ে গ্রহণ করা বৈধ করেছেন আর দ্বিতীয় প্রকারের উপকারের বিনিময়ে গ্রহণ করা হারাম করেছেন আল্লাহর বিধানের বিপরীতে কোন যুক্তি বুদ্ধি প্রয়োগ করা যাবে না শরীয়তের এমন কিছু বিধান রয়েছে যা স্বাভাবিক যুক্তির সাথে মিলে যায় যেমন মিথ্যা না বলা চুরি ডাকাতি না করা ইত্যাদি সামান্য চিন্তা করলেই দেখা যাবে এসব ক্ষেত্রে যদিও শরীয়তের বিধান স্বাভাবিক যুক্তির সাথে মিলে যাচ্ছে তবু বিধানটি মূলত শরীয়তের নির্দেশের মাধ্যমেই প্রমাণিত হচ্ছে যুক্তির মাধ্যমে নয়। তবে বলা যায়, মানুষের যুক্তি যখন শরীয়তের নির্দেশের সাথে মিলে যায় তখন তার উপর আমল করাতে দোষ নেই কিন্তু যখন তা শরীয়তের নির্দেশের বিপরীত হয় তখন তার উপর কোনোভাবেই আমল করা যাবে না এই দুটি প্রকারের বাইরে এক প্রকার যুক্তি রয়েছে যার পক্ষে বা বিপক্ষে শরীয়তে কোনো প্রমাণ নেই সেটা একদিকে যেমন শরীয়তের বিধানের বিপরীত নয় অন্যদিকে শরীয়তের বিধানে তার পক্ষে কোন সমর্থন এসব বিষয়ে নয় এমনকি ও ইস্তিহাদের মাধ্যমেও শরীয়তে কোন ধরনের যুক্তিকে বলা হয় মূর্ছালা বা মুতলাকা অর্থাৎ মুক্ত যুক্তি মুক্ত বলতে এখানে বোঝানো হয় শরীয়তের সাথে সম্পর্কহীন যুক্তি প্রমাণ শরীয়তে এসব যুক্তির পক্ষে বা বিপক্ষে কোনো উল্লেখ पा जाएक्ति बर उदाहरण एक प्रसिद्ध मशालार कथा उल्लेख करफिर जुद्ध क्षेत्र में मुस्लिम बंदी ढाल हिसेबी भे व्यवहार करे अवस्था एम दाड़ा मुस्लिम देर, काफिर दिखे तीर निक्षेप मुस्लिमरा निहत আর তীরেপ না করলে কাফিররা মুসলিমদের উপর বিজয়ী হবে এবং ব্যাপক রক্তপাত ও বিশৃঙ্খলা ঘটাবে তবে বেশিরভাগ ফুকায়েকরা তীর নিক্ষেপের অনুমতি দিয়েছেন এক্ষেত্রে তাদের যুক্তি হলো, যদি এই সকল বন্দী মুসলিমদের নিরাপত্তার কথা চিন্তা করে এই যুক্তিটি তথা অধিক সংখ্যক মুসলিমকে নিহত হওয়া থেকে বাঁচানোর জন্য অল্প কিছু মুসলিমকে নিজে হাতে হত্যা করা যাবে কিনা এই যুক্তিটির সপক্ষে শরীয়তে স্পষ্ট ভাবে কোন সমর্থন পাওয়া যায় না আবার এটা অগ্রহণযোগ্য হওয়ার ব্যাপারও শরীয়তে স্পষ্ট প্রমাণ নেই তবে অধিকতর ক্ষতি হতে বাঁচার জন্য তুলনামূলকভাবে কম পরিমাণ ক্ষতিকে ভাবে কম উত্তম এই যুক্তি অনুসরণ করে বেশিরভাগ উলামেকরাম এটার অনুমতি দিয়েছেন মোট কথা মাছালে অর্থ হচ্ছে স্বাভাবিক বিচারবুদ্ধি তথা মস্তিষ্ক যুক্তি মস্তিষ্ক পোষিত যুক্তি আর মূর্ছাল অর্থ হচ্ছে মুক্ত অর্থাৎ শর তার পক্ষে বা বিপক্ষে কোন প্রমাণ নেই সুতরাং স্বাভাবিক যুক্তি যা কিয়াস ও ইস্তিহাদের প্রমাণিত নয় অর্থাৎ যেসব যুক্তির পক্ষে বা বিপক্ষে শরীয়তে কিছুই উল্লেখ করা হয়নি মাসালেহে মুরসালা তথা সাধারণ বিচার বুদ্ধিকে কোন বিধান প্রমাণের জন্য দলিল হিসেবে গ্রহণ করার ব্যাপারে মাঝে ব্যাপক রয়েছে এখানে সেসবের বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব নয় তবে সংক্ষেপে বলা যায় সাধারণ অবস্থায় এ ধরনের যুক্তির উপর নির্ভর করে কোন গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়া যায় না যেহেতু মস্তিষ্ক পূষিত যুক্তি প্রমাণের মাধ্যমে নিশ্চিত কিছু প্রমাণিত হয় না কিন্তু এখানে লক্ষণীয় বিষয়টি হল নতুন বিষয়ের বিধান নির্ণয়ে কিয়াস ও ইস্তেহাদের মতো মাসালেহে মুরসালা তথা স্বাভাবিক বিচারবুদ্ধি অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে কেয়াস ও ইস্তিহাদের সাথে মাসালেহে মুরসালার মৌলিক পার্থক্য হল कि आसो क्या इश्तीहल प्रजोज्य है मूल नीति सकल प्रोकार्रव्य हरामीतर आलोक क्या आविष्कृत सकल मादकद्रव्य हाराम प्रमाणित हवा वेनावस्था संक्रांत विभिन्न दल प्रमाण गवेषणा पर पुरुषर वीर्ज ग्रहण कर सन्तान धारण करा निषिद्ध घोषणा कर समाधान मस्तिष्क नरियत मास मुरछाल बोझा एम विषय जिसम्पर्रियते मूल नीति पा तेहद प्रयोज्य नर कलम স্বাভাবিক বিচারবুদ্ধির আলোকে সে বিষয়ে সিদ্ধান্ত দিতে হয় অন্য কথায় বলা যায় কিয়াস ও ইস্তেহাদ আসলে শরীয়তের বিধানের ব্যাখ্যা বিশ্লেষণ আর মাসালেহে মুরসালাহল শরীয়তের বিধানের অনুপস্থিতি অনুপস্থিতিতে মস্তিষ্ক ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়া এ কারণে কেয়াস ও ইস্তেহাদের মাধ্যমে কিছু ব্যতিক্রম ছাড়া উম্মতে মুসলিমের সকল ওলাম একমত হয়েছেন আর মাসালেহ মুরসালার উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিকে বেশিরভাগ উলাম একরাম অপছন্দ করেছেন যারা এটার অনুমতি দিয়েছেন তারাও বেশ কিছু শর্ত সাপেক্ষে জরুরি অবস্থায় এর উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণের অনুমতি দিয়েছেন এতটুকু জেনে নেওয়ার পর তাদের কার্যকলাপে অবাক না হয়ে পারা যায় না যারা বিদাতের আলোচনাতে বারবার মাসালেহে মুরসালার বিষয়টি টেনে এনে পানি ঘোলা করার চেষ্টা করে যখনই বলা হয় মোনাজাত বিদাত হলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিদাত নয় কেন তারা বলে মাদ্রাসা তো মাসালেহে মুরসালা এভাবে তারা ক্রাণ সংকলন হাদিসের গ্রন্থ প্রনয়ন হাদিসের সহিজই নির্ণয় করার মূলনীতি ইত্যাদি বিষয়গুলিকে মাসালেহে মুরসালা নামকরণ করে বিদাত থেকে আলাদা করার চেষ্টা করেন এদের বেশিরভাগই মাসালেহমা কি কি জিনিস সে সম্পর্কেই জানে না ওপরে আমরা বলেছি উসুলের পরিভাষায় মাসালেহমুরসালা হলো ওই সকল বিষয় যে সম্পর্কে শরীয়তে কোন মূলনীতি পাওয়া যায় না কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হাদিস শাস্ত্র ফিকাশাস্ত্র কোরআন সংকলন ইত্যাদি সকল বিষয় শরীয়তের মূলনীতির আলোকেই প্রমাণিত সুতরাং এগুলো মাসালেহে মুরসালার মধ্যে গন্দ্য করা স্পষ্ট বোকামি ছাড়া কিছু নয় हे हे दिमत करे मुरसल गण्य कर तब तो प्रमाणित रसुलर जुग अतिब हार पर जत नतूर विषय ग्रहण सब ही मस्तिष्क पोषितुक्ति प्रमाण शरियत मूल आलोक नाम शरियत के खाट कर दीन इण अर्थ केंम पर्त जत नतूर समस्या ए दिन मध्य पा जाए এ কারণে বহু সংখ্যক আলেম শরীয় মূলনীতির বাইরে সাধারণ যুক্তি প্রয়োগ করে তথা মাসালেহে মুরসালার মাধ্যমে কোনো বিষয়ে বিধান নির্ণয় করার ব্যাপারে তীব্র আপত্তি উত্থাপন করেছেন যারা এটার পক্ষে অবস্থান গ্রহণ করেছেন তারাও সাধারণভাবে এটা প্রয়োগের অনুমতি দেননি বরং জরুরি অবস্থায় জরুরি অবস্থায় এটার উপর নির্ভর করার অনুমতি দিয়েছেন তাছাড়া আলেমদের কেউ কেউ এটাও বলেছেন যে আসলে এমন বিষয় খুঁজে পাওয়া অসম্ভব যে সম্পর্কে শরীয়তের কোনো মূলনীতি নেই কোন একটি বিষয় নিকটবর্তী বা দূরবর্তী যে কোনোভাবে শরীয়তের সাথে সম্পর্কিত হবেই শরীয়তের সাথে পুরোপুরি সম্পর্কহীন বিষয় খুঁজে পাওয়া সম্ভব নয় উসুলবিন উলামেকরা মাসালিয়া মুরসালার আলোচনায় যেসব উদাহরণ উল্লেখ করেছেন গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে সেগুলো শরীয়তের মূলনীতির সাথে পুরোপুরি সম্পর্কহীন নয় কাফিররা যেসব মুসলিমকে ঢাল হিসেবে ব্যবহার করে তাদের দিকে তীর নিক্ষেপের ঘটনায় ঘটনার উপর চিন্তা করলে দেখা যায় এখানে শরীয়তের মূলনীতি পুরোপুরি অনুপস্থিত নয় হত্যা করবে আর বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করবে এই ধরনের জরুরি অবস্থায় নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়ার বিধান ইসলামে রয়েছে এই হিসেবে এবাম নির্ভর করে নয় বরং শরীয়তের মূলনীতির আলোকে বিষয়টিকে বৈধ বলেছেন মোট কথা শরীয়তের মূলনীতির আলোকে প্রমাণিত কোন বিষয় উসুলের পরিভাষায় মুরসালা হিসেবে গণ্য নয় তেমনটি হলে আল্লাহর রসুলের ওপাতের পর শরীয়তের মূলনীতির আলোকে মুস্তাহিদিনে ক্রাম যত নতুন সমস্যার সমাধান করেছেন সবই মাসালেহে মুরসালা বলে গণ্য হতো। কিন্তু আসল ব্যাপার তা নয় বরং মাসালেহে মুরসালার উদাহরণ খুবই কম এর উদাহরণ হিসেবে যেসব বিষয়কে উপস্থাপন করা হয় গভীর বিশ্লেষণ করলে সেসব ব্যাপারেও শরীয়তের মূলনীতি প্রমাণ করা যায় এভাবে চিন্তা করলে মাসালেহেমুরসালার অস্তিত্বই পুষ্ণবিদ্ধ হয়ে পড়ে এ বেশিরভাগ আলেম শিকার করেন করেননি যাই হোক মাদ্রাসা ব্যবস্থা কোরআন সংকলন হাদিসের সহিদৈব নির্ণয় ইত্যাদি বিষয়কে উসুলের পরিভাষায় মাসালেহেমুরসাল বলা সঠিক নয় এরপরও যদি এসব বিষয়কে মাসালেহেমুরসাল্লাহ হিসেবে ধরে দেওয়া হয় তবুও এর মাধ্যমে কেবল এটাই প্রমাণিত হয় যে রসুল্লাহ করেন করেননি বা তার যুগে ছিল না এমন বিষয় স্বাভাবিক বিচার বুদ্ধিতে গ্রহণযোগ্য হলে তার উপর আমল করা যায় সুতরাং এর মাধ্যমে দোয়া মনাজ বা নবীর জন্মদিন পালন করার মতো বিষয়ের বৈধতাও প্রমাণিত হয় যেহেতু স্বাভাবিক বিচার বুদ্ধিতে যে কোনো মুসলিমের নিকট এগুলো উত্তম কাজ হিসেবে গণ্যে একটু ভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা করে আর এভাবে মাদ্রাসা শিক্ষা ও দোয়া মনাজ উভয় প্রকারের কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য নিরূপণের চেষ্টা করে তারা বলে মাসালেহমুরসালা ওয়াসিল বা মাধ্যম হিসেবে গণ্য উদ্দেশ্য আর মাদ্রাসা হলো এর মাধ্যম বা পদ্ধতি মাধ্যমের মধ্যে নতুন পদ্ধতি আসতে পারে কিন্তু উদ্দিষ্ট বিষয় তথা দিনই বিধানটির মধ্যে কোনো নতুনত্ব আসবে না পাঠক চিন্তা করলেই বুঝতে পারবেন একই কথা দোয়া পা রসুলের জন্মদিন পালন করার ক্ষেত্রেও প্রযোজ্য যেহেতু এখানে করা বা নির্দিষ্ট হিসেবে নয় এ দেখা যায় রসুলের জন্মদিনে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আনন্দ প্রকাশ করা হয় কোথাও হামদ বা নাদ কোথাও সম্পর্কে আলোচনা করে কোথাও হয়তো মানুষকে খাবার খাইয়ে ইত্যাদি সে উদ্দেশ্যে যে কোন বৈধ পদ্ধতি অবলম্বন দোষের কিছু হতে পারে না একইভাবে পাঁচ অক্ত সালাতের শেষে মুনাজাত করা সম্পর্কে কথা হল এখানে আল্লাহ নিকট দোয়া করাই মূল উদ্দেশ্য একজন দোয়া করা আর বাকিরা আমিন আমিন বলা একটা পদ্ধতিমাত্র যদি কেউ বাড়ি ফিরে একাকি মোনাজাত করে বা মসজিদে বসে অন্যান্য মানুষের সাথে মোনাজাতে শরিক না হয়ে আল্লাহর দরবারে নিজেই হাত তুলে মোনাজাত করে তবে তাকে তো কেউ তাকে তো কেউ নিষেধ করে না বরং সবাই বিশ্বাস করে এই ব্যক্তিও মোনাজাত করার সাব পেয়ে গেছে কারণ মানুষ এখানে মনাজাতহে মুরসালার সূত্র প্রয়োগ করে এসব বিষয়ের মধ্যে পার্থক্য করতে চায় তারা নিরপেক্ষ বিচার বিশ্লেষণে অভ্যস্ত নয় বরক নিজেদের খেয়াল খুশি মতো একটি বিষয়কে মাসালেহে মুরসালার নামকরণ করে বিধাত থেকে অব্যাহতি প্রদান করা আর অন্য আরেকটি বিষয়কে বিধাত হিসেবে আখ্যায়িত করে তার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে সাধারণ মুসলিমদের বিভ্রান্ত করাই তাদের একমাত্র উদ্দেশ্য এই উদ্দেশ্য সফল করার জন্য তারা মাসালেহে মুরসালাকে একটি পদ্ধতি হিসেবে ব্যবহার করে মাত্র যদি দেখা যায় মাসালেহে মুরসালার মাধ্যমে এই উদ্দেশ্য সিদ্ধি করা সম্ভব হচ্ছে না তবে তারা ভিন্ন কোন পন্থা পদ্ধতিতে নিজেদের উদ্দেশ্য সফল করার চেষ্টা করবে হয়তো বলবে দিনী কাজ তথা ইবাদত নতুন কোন পন্থায় করা যাবে না তবে মহামালাত ও আদা তথা দুনিয়ামী বিষয় সমূহ নতুন নতুন পন্থায় করা যেতে পারে পূর্বে আমরা দিন বলতে কি বোঝাই সে সম্পর্কে আলোচনা করেছি আমরা দেখেছি আসলে প্রত্যেকটি বিষয় দিনের বিধিবিধানের সাথে সংশ্লিষ্ট এমনকি বাস ট্রাক মোবাইল কম্পিউটার ইত্যাদি আধুনিক সিষ্ট বিষয় সম্পর্কেও আল্লাহর দিনে বিধিবিধান রয়েছে অথব এগুলো দিনের বাইরে এমন মন্তব্য সঠিক নয় সেক্ষেত্রে অবলম্বন কেন বিদাত হচ্ছে না পবিত্র কোরআন কি নতুন পদ্ধতিতে তথা কোরআনের মধ্যে নোক্তা ও জের জবর সংযোজন করে লেখা বিদাত হিসেবে গণ্য নয় কেন এসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর নেই তাদের চিন্তা দর্শন ও পছন্দ কার্যকলাপকে বিধাত হিসেবে আখ্যায়িত করে অথচ তারাই মাসালে হেমুর সালান নামে কিছু বিষয়কে বৈধ করে নেয় এই দুটি প্রকারের মধ্যে সুস্পষ্ট কোন পার্থক্য বর্ণনা করতে তারা সক্ষম নয় তবে তারা কিছু জটিল যুক্তিতর্কের অবতারণা করে মানুষকে বিভ্রান্ত করার ব্যাপারে পারদর্শী উপরোক্ত বিশ্লেষণের আলোকে প্রমাণিত হয় মাসালেহে মুরসালার নামে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ক্রাণ সংকলন হাদিস ও ফিকায়ের মূলনীতি প্রণয়ন দোয়া মনাজাত রসুলের জন্মদিন পালন ইত্যাদি বিষয়ের মাঝে পার্থক্য নিরূপণ করা সম্ভব নয় বরং চিন্তা করলে দেখা যাবে শরীয়তের মূলনীতির আলোকে এসব বিষয়ের বিধান একই শরীয়তের মূলনীতিতে মাদ্রাসা কোরআন সংকলন ইত্যাদি বিষয়ের মতোই দোয়া মনাজাদ বা রসুলের জন্মদিন পালন বৈধ প্রমাণিত হয় যেহেতু উভয় পোকারই শরিয়তের মূলনীতির আলোকে প্রমাণিত এবং গ্রহণযোগ্য আর শরীয়তের মূলনীতির আলোকে গ্রহণযোগ্য কোন বিষয় নতুন হলেও বর্জনীয় হবে বর্জনীয় হবে না এটাই সঠিক কর্মপন্থা রসুল নিজে এবং যে ব্যাপারে সরাসরি রসুল সাল্লাম নির্দেশ দেননি রসুল সালামের নির্দেশ ছিল না পরবর্তী যুগের উলাম দিনও এমন অনেক বিষয়ের উপর আমল করেছেন যা আল্লাহর রসুল তা আল্লাহর রসুল করেননি এবং করেন করেননি এ ধরনের ঘটনার উদাহরণ অনেক ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সেই সকল ঘটনার কিছু অংশ উল্লেখ পারেন আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন